আসসালামুকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়সালামলা সৈয়দুল মুরসালী নবিয়ানা মোহাম্মদ ওালা আলি ওসাহাবি আজমাইন মোহনাল আয়ত নম্বর একশো আঠাশে ইরশাদ করছেন মুসা আলি সালামের যে ঘটনা ঘটেছিল ফেরাউনের সাথে সেসব বর্ণনা করতে গিয়ে কালা মূস আলী কৌমহী সাইনিল্লাহ ওসব মুসা আলি সালাম তার সম্প্রদায় বনি ইসরা দেরকে বললেন সান্ত্বনা দিয়ে উপদেশমূলক বললেন ইস্তাইন বিল্লাহ তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করো নাবি এ করিম সাল্লাহসান বলেছেন ওয়াইজ ইস্তন তাফাস্তাইন বিল্লা যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে আল্লাহ ছাড়াকেও সাহায্য করতে পারে না ওয়সবেরো এবং ধৈর্য ধারণ করো আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সাহায্য কামনা করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতেও বলেছেন যেমন আল্লাহ পাকির স্বাদ করেছেন ওয়স্তাইন বিশ্ববরে ওয়স আল্লাহ ধৈর্যের সাথে সাহায্য কামনা করো এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করো ইন্নাল আরদ নিশ্চয় পৃথিবী হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহ পাক এই পৃথিবীর মালিক ইউরো সোহা মেয়া এ বাদে তার বান্দাদের মধ্যে থেকে যাকেছে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন উত্তরাধিকারী বানিয়ে থাকেন আল্লাহ আক এবাতুল এবং শেষ পরিণাম আল্লাহ ভিরুদের জন্য রয়েছে যারা সংযত যারা পাপ মুক্ত যারা নিজেকে গোনাহা থেকে আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে বাঁচিয়ে রাখতে চায় তাদের জন্যই শেষ শুভ পরিণাম রয়েছে قال اوزينا من قبل انتاتينا ومن بعد ما جئتنا قال عصا ربكم ايه لك ويستخلفكم في الارض فانظر كيف تعملون الله فكر العالمين موسى عليه السلام الرجاة تر جواب اخاني اللي كورجن موسى عليه السلام جاقون تا درك دل شانتنا دلن درجو دارن كوت تبولن اوان تا درك دل اوپودش دلن شای شمع ترابولو جموسا ار قوتو دن درجو دربو من قبل انتاتينا تمار نبیه اشار پورو اما در جالتن کرا অমিমবাদে মাঝে যেতানা তুমি নবী হয়ে আসলে তারপরেও আমাদেরকে জ্বালা করা হচ্ছে আর কতদিন এইরকম জ্বালা সইবুসা সালাম বললেন যে আসা আশা বিলম্ব হবে না শীঘ্রই তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন ওয়াস্তাখলে ফিল কুমফিল আর পৃথিবীতে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করবেন ফায়ানা ক্যাফা তা মালুন এবং তারপরে দেখবেন যে তোমরা কি কর্ম করছো তোমাদের আচার আচরণ কেমন থাকছে তোমাদের এবাদতবন্দী কেমন থাকছে তোমাদের আল্লাহর সাথে কেমন সম্পর্ক থাকছে পাক এরা দেখার জন্য মানব জাতি পৃথিবীতে সৃষ্টি করেছেন মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়াল্লাদ আজ আল্লাহ ফির বিশ্বনীন আল্লাহম আর নিঃসন্দেহে আমি ফেরাউনের অনসারীদেরকে পাকড়াও করেছিলাম বিশ্ব নীন দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ পাক তাদের ওপর দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছিলেন অনাকসিমিনা সামারাত এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে তাদের ফসলের জমিতে ফলন হইত না বাগানে ফল ধরত না এই রকম এইরকম আল্লাপাকের আজাব আল্লাহাক দিয়েছিলেন অনা বৃষ্টি আল্লাপাক দিয়ে দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছিলেন লাল লহম ইয়াজ্জাক কারণ যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে ফয়েজাজ্জা আথুমুল হাসানাতো সুতরাং যখন তাদের কাছে কল্যাণ আসত যখন একটু সচ্ছলতা দেখত সুখ দেখত বিপদ আপদ নেই কালুলানা হাজি তখন বলতো যে এটাই আমাদের প্রাপ্য আমরা তো এরই যোগ্য ওয়াইন তোষ এবং সৈয়া তুমি ইয়াত্তারুবে মোসা ওমাম্ম আর যখন তাদের ওপর কোন রকমের অনিষ্ট দুর্দিন এসে পতিত হইত ইয়াত্তারুবে মোসা ওমাম্ম তখন মোসা আলিহ ইসাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা দুর্বল ইসরাইলদের ইসরায়েলদের ইমানই এসেছে তাদেরকে অলক্ষণে বলে দোষারোপ করত যে এরাই হচ্ছে অলক্ষ্মী এদের জন্যই আমাদের এই ভাগ্য খারাপ হয়েছে আল্লাহ শুনে রাখো আল্লাহ বলছেন আল্লাহর হাতেই নিবদ্ধ এদের যে মন্দ ভাগ্য হয়েছে এটা আল্লাহ ফাকর আলমের হাতে রয়েছে এবং তাদের কর্মের কারণে এসেছে অধিকাংশ লোক জানার চেষ্টা করে না আল্লাহ ফাকর রব্বুল আলম বলছেন ওয়াকালু মাহমাতা আতিনেতা তারা বলেছিল ফিরাউন এবং ফিরাউনের যে অনসারীরা ভক্তরা তারা আল্লাহ ফাকরাব্বুরের পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবত আসা সত্ত্বেও অভাব দুর্ভিক্ষ দেখা সত্ত্বেও তারা অস্বীকার করলো ইমান নিয়ে আসা কি আল্লাহকে বিশ্বাস করাকে অস্বীকার করল। নবীকে অস্বীকার করল বললো তারা যে মাহমাতা তেনা বেহিমিন আয়া যেই রকমই তুমি নিদর্শন নিয়ে আসো না কেন লেতা সারান বেহা আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য এগুলোকেও তারা জাদু বলতো যে মুসা আলসালাম আমাদের ফসলের জমিতে জাদু করে দিয়েছে মুসা আল্লাম আমাদের ফলের বাগানে জাদু করে দিয়েছে রকম কথা বলতো মুসা আলি সাল্লামে এসেছে আল্লাহ বলছেন যখন তারা বিশ্বাস করতে চাইল না আরো বেশ কিছু আজাব আমি নিদর্শন স্বরূপ মহান আল্লাহ বলছেন ফার সালা মুজরি সুতরাং আমি তাদের ওপর নামিয়ে দিলাম কি। বন্যায় প্লাবিত করে দিলাম পাক এমন প্লাবন দিলেন যে তাদেরকে ডুবিয়ে দিলেন ওয়াল জারাদা আল্লাপাক পঙ্গপাল এমন পাঠালেন যে পঙ্গপাল তাদের ক্ষেত খামারে যা কিছু ছিল সবকে খেয়ে ফেলল ওয়াল কুম্মালা আল্লাহ ফাকর্বল তাদের উপর এমন উকুন দিলেন যে উকুনে তাদের শান্তি হারিয়ে গেল মাথায় শরীরে এত আল্লাহ ফাকরব্বুল আলমিন উকুন সৃষ্টি করে দিলেন তাদের ওয়াল জাফাদে আল্লাহ ফাকরব্বুল আলম তাদের উপর শুরু ব্যাং পাঠালেন এমন ব্যাঙ পাঠালেন এত বেশি ব্যাঙ পাঠালেন যে তারা খাবার তৈরি করে রাখে আর পুরো খাবারটা ব্যাঙে পরিণত হয়ে যায় ওয়াদাম্মা এবং আল্লাহ পাক রক্তের আজাব পাঠালেন খাবার তৈরি করে রাখে অথবা কোনো কিছু থাকে পাত্রে দেখে যে এই খাবার নিয়ে পুরো রক্তে পরিণত হয়ে গেছে তাদের জীবনকে অচল আল্লাহ পাক করে দিলেন আয়াতি মুফাসালাত এই বিস্তারিত নিদর্শন সমূহ আল্লাহ পাকের আল্লাহ পাক প্রেরণ করলেন ফাস্তাক বড়ু তারপরেও তার অহংকার প্রদর্শন করল ওয়াকানু হমান মুজির মিন এরা বড়ই অপরাধী জাতি ছিল আল্লাহ ফাকরাবুল আলমিন এই সুরা আরাফের আয়াত নম্বর একশো এবং একশো আটে দুইটি মোজেজা মুসা আলিহিসাল্লামের উল্লেখ করেছেন সুরায় মানে ইসরায়েল আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন না মুসা তিসা আয়াতিম বাইয়নাথ আমি মুসা আলি সাল্লামকে নয়টি সুস্পষ্ট নিদর্শন মোজেজা দিয়েছিলাম তার দুটি আল্লাহাক এই আয়াতগুলিতে বর্ণনা করেছেন একটি হচ্ছে মোসা আলি সালামের লাঠি এবং মৌসা আলি ইসাল্লামের আরেকটি মোজেজা হচ্ছে যে তিনি বগলে হাত দিয়ে যখন বের করতেন তখন ফর্ষা উজ্জ্বল হয়ে বের হইত চমকে উঠত আর তিন নম্বরের আল্লাহ ফাকরব্বুল আলমীর যে মোজেজা দিয়েছেন মৌসা আলি সালামকে তা হচ্ছে যে ফেরাউনের যারা অনুসারী ফেরাউনের গোষ্ঠী তাদের আল্লাহফাক দুর্ভিক্ষ দিয়েছিলেন চার নম্বরের যে মৌজেদা ছিল তা হচ্ছে তাদের ফলমূল অত্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছিল এবং ফলন হইতো না ফলের আল্লাহ ফাকরব্বুল আলমিন তারপরে যে মজেজা পাঁচ নম্বর দিয়েছেন তা হচ্ছে তুফানের মজিজা আল্লাহ পাক দিয়েছিলেন তারপরে পঙ্গপলের মজিজা ছয় নম্বরে দিয়েছিলেন সাত নম্বরে আল্লাহ পাক তাদের দিয়েছিলেন আট নম্বরে আল্লাহাক ব্যাঙের মরজেদা দিয়েছিলেন নয় নম্বরে আল্লাহ পাক রক্তের দিয়েছিলেন এই নয়টি মৌজেজায় অধিকাংশ তাফসির কারগুর বলেছেন যে সম্পর্কে আল্লাহপাক বলেছেন যে আমি মোসা আলসালামকে নয়টি সুস্পষ্ট মৌজা দান করেছি আল্লাহ পাক এর সাদ করেছেন ওয়ালাম্মা ওয়াকা আলিহিম রিজ قالوا يا موسى ادعو لنا ربك بما عهده اندك لائن کشفتا ان رجز لنؤمنن لك ولا نرسلن ماك بنی اسرائيل جو خون اي فیراؤن ار فیراؤن ار بھوکت درو پور بالامو شبوت استو ولما وقالهم رجز قالوا تخون تارا بولتو هموسى ادعو لنا ربك بما عهده اندك تمی تمار پتی پالو کرکا چه اکتو دعا کرو تاکر داکو تمار شتی جهتو تار پتی شوتی روی چه لائن যদি আমাদের থেকে তুমি এই বিপদ দূর করে দাও লাল মেনান্নাল্লাকে তাহলে তোমাকে বিশ্বাস করে নেব আমরা ওালানুর সালান্ন আকা বানী ইসরাহল আর বনী ইসরাহল যত রয়েছে আমাদের দাসী হয়ে রয়েছে বাড়িতে বাড়িতে মহিলারা আর যে নির্যাতিত হয়ে রয়েছে এই দেশে তাদেরকে তোমার সাথে পাঠিয়ে দেবো তুমি তাদেরকে নিয়ে যেখানে ইচ্ছা চলে যাবে আল্লাহ ফালাম্মা কাশাফনা আন্ম রিজ্ঞা ইজালিন হোম্বা আলী গুহ এজা হোমিয়ান কসুন যখন তাদের থেকে আমি সেই মহামারীকে দূর করে দিতাম এই বিপদ আপদ বালামসিবত দূর করে দিতাম এলা আজারি নির্দিষ্ট সময়ের জন্য যেই সময় পর্যন্ত তারা পৌঁছিবে তখন তারা অঙ্গীকার ভঙ্গ করত আবার ইমান নিয়ে আসত না আবার অসৎ কাজে লিপ্ত হইতো জল অত্যাচারে লিপ্ত হইতো আল্লাহ পাক বলছেন ফান্তা কমনা মিন হুম তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম আল্লাহ পাকের শাস্তি নেমে আসলো ফা আগরাক না হুম ফিলিয়াম সুতরাং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম আল্লাহ পাক এদেরকে লোহিত সাগরে ডুবিয়েছিলেন কারণ আল্লাহ পাক কোরআন ক্যেমে অন্য আয়াতে বলেছেন যে আনিস আসাকাল বাহার হে মূসা তুমি সমুদ্রের তোমার লাঠি মারো তাহলে আল্লাপাক রাস্তা করে দিয়েছেন পানির মাঝে আর সেটা ছিল সমুদ্রের মধ্যে আর সেটা পার করে তিনি গিয়েছিলেন সেটা কোনো নদী বা নদ ছিল না আল্লাহ পাক এই জন্য তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন বেআ আয়াতে না কারণ আমার আয়াতগুলিকে তারা অস্বীকার করেছিল ওয়াকানু আনহা গা ফেলিন আর এ সম্পর্কে তারা চিন্তা ভাবননাহীন হয়ে গেছিল কোনো রকমের পরোয়া ছিল না বেপরোয়া হয়ে গেছিল এখানে অল্প সময়ের বিরতি দিকে ফিরে আসছি।। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার অনিবার্য। যে অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাতি আহকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় দেখুন আজ রাত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 मोचन प्रति शुक्रवार बुधवार रत ना साढ़े आठ टे भारत पीस टी बांगल् समानता তার আপন কক্ষ পথে আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ মোহনাল ইরশাদ আয়ত নম্বর একশো সৈত্রিশারিকারে বহালকা আমি উত্তরাধিকারী বানিয়ে দিলাম মশারে কাল আরে বাহা পৃথিবীর পূর্ব পশ্চিমের অর্থাৎ বিশাল ভূমির আমি তাদেরকে উত্তরাধিকারী মালিক বানিয়ে দিলাম যে ভূমিতে আমি বরকত কল্যাণ রেখেছি ওতাম্ম কালিমাতাল হোসনা আলা বনি ইসরায়েল এবং বনি ইসরাইলদের ওপর হে নবী তোমার প্রতিপালকের বানীর বাস্তবায়ন হইলো অর্থাৎ পাক তাদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদার বাস্তবায়ন করলেন যে তোমরা যদি আল্লাহর দিনকে গ্রহণ করো এবং মুসা আল্লাহ সাল্লামের সাঁত দাও তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সম্মানিত করবেন আল্লাহ পাক রবেন বলছেন যে তারপরে এই জন্যই তাদেরকে আল্লাহ পাক এই ওয়াদা পূরণ করেছেন বেমা সব আর ধৈর্যশীল হয়ে দিনের ওপর অটল হয়েছিল অদাম কানা এবং ফিরাউনে সম্প্রদায় যেসব কাজ কর্ম করত তাদের চক্রান্ত সবকে আমি ধুলিস করি দিলাম ধ্বংস করে দিলাম অমা কানুন আর যে সব সুন্দর সুন্দর প্রাসাদগুলি তারা নির্মাণ করেছিল তাও আমি ধ্বংস করে দিলাম মহান আল্লাহ ইরশাদ করেছেন ওজা ওয়াজনা বিবানী ইসরাহল আল বাহরাফা তো আলা কৌ মিয়া কুফ আলা আসনামুম এমন এক জাতিকে মুসা আলি সালামের জাতি বন ইসরায়েলরা পেল যেই জাতি পুতুল প্রতিমার পূজা করছিল তাদেরকে দেখে দ্রুত বনি ইসরাইলরা আবার সিরকের দিকে ঝুঁকি পড়ল বললো মুসা দেখে শুনে পূজা করব। দেখে শুনে উপাসনা করবো এই জাতি দেখো তো এরা প্রতিমা পুতুলের পূজা করছে আমাদেরকেও এইরকম দাও সালাম বড় অসন্তুষ্ট হলেন আর বললেন বড়ই মূর্খ জাতি তোমরা আল্লাফা বলছেন ওয়াজা ওয়াজনা বানী ইসরায়েল বাহরা বানী ইসরায়েলদেরকে সমুদ্র থেকে আমি পার করে দিলাম ফাত আলা কৌমি কুফুন আলাহ আসনামি এমন এক সম্প্রদায়ের কাছে তারা আসলো যারা তাদের প্রতিমা পূজারী ছিল পালু তখন এই মানে ইসরা লোকেরা বললো যে হে মোসা এই যেমন উপাস্য রয়েছে অনেক রয়েছে তারা চোখে দেখে সেসবের উপাসনা করছে আমাদের আপনি যে চোখে দেখে নিজের হাতে গড়ি আমরা তার উপাসনা করবো কালামুসালাম অসন্তুষ্ট হব ইন্নাকুম তোমরা বড়ই মূর্খ জাতি এত দ্রুত তোমার শিলকুফরের দিকে ফিরে যাচ্ছ ইহা ওতাব্বর ফি। নিঃসন্দেহ এই লোকেরা যে অবস্থায় রয়েছে তাতে ধ্বংস হবেই হবেই মা এলুয়া মানুন আর যা কিছু তারা করছে এগুলি হচ্ছে সব বাতিল আল্লাহ পাক বলছেন কালা গর আল্লাহ আবগি কুমাহন ওহ আফদ্দাল কুমাল আলমিন মুসা আলাই সাল্লাম বললেন যে আল্লাহকে বাদ দিয়ে কি তোমাদের জন্য কোনো আরও উপস্ব আমি সন্ধান করব ওহ আফদ্দাহ কুম আ আল্লাহ আলমিন অথচ আল্লাহ পাক হেবান ইসরায়ে তোমাদেরকে এই তোমাদের যুগে সারা বিশ্ব জাহানের সমস্ত মানুষ আপনি শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ পাকবেন ইসরায়েলদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন কিন্তু তারা যখন আল্লাহর দিন থেকে সরে গেল আল্লাহর দিনের বিকৃতি ঘটালো আল্লাহ নাজলকে হতো কিতাব তাওরাতের বিকৃতি ঘটালো আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সরিয়ে দিয়ে শেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা এবং তার ওম্মদকে নিয়ে আসলেন এবং ঘোষণা করলেন কুন্তুম খাইরা উম্মিন উখরাজিন্নাজ তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে নিয়ে আসা হয়েছে এবং এই পৃথিবীর নেতৃত্বের দায়িত্ব আল্লাহ পাক ন্যস্ত করলেন এই উম্মতে মুসলিমার উপর আল্লাহ পাক যেন তাদেরকে সৎ নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে আল্লাহ পাক বলছেন যে ওয়াইজ আঞ্জাই আলু আল আজাত্মরণ কর ওই সময়কেই যখন হে ভনী ইসরা আনজাইনাক মিন আলে ফিরাউন তোমাদেরকে ফেরাউনের অনসারীদের থেকে ফের গোষ্ঠী থেকে আমি রেহাই দিলাম ইয়াসুমুন এখন সুয়াল আজাব যারা তোমাদেরকে কঠোর শাস্তিতে নিমজ্জিত রেখেছিল যাতুন আবনা তোমাদের ছেলেদেরকে তারা খুন করে দিত যারা পুরুষ সন্তান হইতো তাদেরকে খুন করে দিত কারণ গণক বলে দিয়েছিল এই ফেরাউনকে যে এমন এক ছেলে জন্মাতে যাচ্ছে এই মেশরে যেই ছেলের হাতে আপনার এই শাসনের পতন ঘটবে আপনার রাজত্ব ধ্বংস হবে সুতরাং সতর্ক সাবধান হয়ে যান এ ফেরাউন এই আশঙ্কায় যে কোনো ছেলে যাতে করে বনি ইসরায়েলদের মধ্য থেকে না জন্মায় আর আমার এই রাজত্বের পতন না ঘটে কিন্তু আল্লাপাক যদি ধ্বংস করতে চান তো কোনো শক্তি আর বাধা দিতে পারে তাই এই ফেরাউন এবং ফেরাউনের ভক্তরা বনি ইসরায়েল মুসা আলি সাল্লামের বংশের পুরুষ ছেলেদেরকে খুন করে দিত বয়াস্তাহিউন নিঃা আকুম এবং তোমাদের মেয়েদেরকে তারা অবশিষ্ট রাখত জাতি করে তাদের বাড়ির কাজের মেয়ে হইতে পারে দাসী হইতে পারে আর এই বিষয়টিতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের বড়ই পরীক্ষা ছিল আল্লাপাক বড়োই পরীক্ষায় তোমাদেরকে ফেলেছিলেন ওয়া আদনা সালাসীন আল্লাহ আত্মা হবি আসর আলিহিসাল্লামকে আল্লাহাক ডাকলেন তাওরাত দেওয়ার জন্য ত্রিশ দিনের কথা বললেন আল্লাহাক বলছেন আমি ওয়াদ আদাদিলামসা আলি সাল্লামকে সালাহিন লাইলা ৩০ রাতির অর্থাৎ ত্রিশ দিন ত্রিশ রাতের ও আত্মমাম না হাবি আস এবং তারপরে বললাম যে আরও দশ দিন করে তুমি ৪০ দিন পুরা করো ফাতাম্মা মি কাত আর বাইনা লাইলা সুতরাং তার রবের নির্ধারিত সময় পূর্ণ হলো চল্লিশ দিনের মাধ্যমে ওকালাম মুসা লালিয়া খি হি হারুন মুসা আলি ইসলাম যখন বিদায় হন তুল পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ ফকরাবুল আলমীর সাথে সাক্ষাতের জন্য তাওরাত নেওয়ার জন্য তখন তার ভাই হারুনকে বলেছিলেন উখলুফনি ফি কওমি। আমার সম্প্রদায়ের তুমি স্থলাভিষিক্ত হবে আমার নায়ব হয়ে আমার স্থলাভিসিক্ত হয়ে তুমি তাদের দেখাশোনা করবে ও আসলে এবং সংশোধনমূলক কাজ করবে হকলফনিফি কওমি। আমার কমের তুমি প্রতিনিধিত্ব করবে এবং সংশোধনমূলক ভালো কাজ করবে ওয়ালাহে সাবিল আল মুফসুদ্দিন আর যারা বিপর্যয় সৃষ্টিকারী যারা বিশৃঙ্খলা বিবাদ সৃষ্টি করে তাদের কথা শুনবে না আল্লাহফাক বলছেন ওয়ালাম্মা জামু সালে মি কাতেনবাকাল্লা হুরাবাহু যখন মুসা আলি সাল্লাম আমার নির্ধারিত সময়ে আসলেন ওয়াকাল্লা মহরব্য এবং তার রব আল্লাহ পাক তার সাথে কথা বললেন মুসা আলি সাল্লামের সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলেছেন কাল রব্যে আরেনি আনুজর ইলেই তখন মূসা আলি সাল্লাম বলেছিলেন যে হে আল্লাহ হে প্রতিপালক তুমি আমাকে দেখা দাও আর তুমি আমাকে দেখা দাও আনুজর ইলেহ তোমাকে একটু দেখি কাল আল্লাম তাঁরা আনে আল্লাপাক বললেন যে মুসা তুমি আমাকে দেখতে পারবে না তোমার মধ্যে আমাকে দেখার ক্ষমতা নেই ওয়ালাকিন অনুজুর এল আল তবে তুমি এই তুর পর্বতের দিকে লক্ষ্য করো এই দিকে দৃষ্টি তুমি নিবদ্ধ করো ফস্তা কার্রাম্মা কানাহ ফসো ফতারানি যদি এই পর্বত আপন জায়গায় স্থির থেকে যায় তাহলে তুমি শীঘ্রই দেখতে পারবে ফালাম্মা তাজাল্লা রব্বুলিল জবাল জালহ দকা ফর্রামু সায়কা যখন আল্লাহ ফখর্বুল আলমীম ফালালা তাজাল্লা রব্বাহু মুসা আলি সাল্লামের প্রতিপালক আল্লাহ যখন পাহাড়ের ওপর তার জ্যোতি বিচ্ছুরিত করলেন আল্লাপাক তার তেজলি অর্থাৎ তার জ্যোতি তার যে নূরের জ্যোতি রয়েছে আল্লাহাক রী তা বিচ্ছুরিত যখন করলেন যা আল্লাহ উদ্দাক্কা পাহাড়কে চূর্ণ বিচন্ন আল্লাপাক করে দিলেন পোখারা মুসা সায়কা মুসা আলি সাল্লাম অচেতন হয়ে পড়ে গেলেন বেহোশ হয়ে গেলেন ফালাম্মা আফাকা যখন তিনি সচেতন হইলেন হোশ আসলো কালা তখন বলে সুবাহা হে আল্লাহ তুমি পাক পবিত্র তুব তো তোমার দরবারে আমি ফিরে আসছি তবা করি আলীন আর আমি সর্বপ্রথম এম্মতের আল্লাহ ফক্রব আলমিন এরশাদ করেছেন কালা ইনিসেবে আল্লাহা বলছেন আমি তোমাকে সমস্ত মানুষের ওপর মনোনীত করেছি আমার রেসা আলাদি অর্থাৎ তোমাকে রাসুল করে অবে কালামি এবং আমি তোমার সাথে কথা বলে তোমাকে মনোনীত করেছি আর কারোর সাথে কথা বলিনি তবে আল্লাহ পাক রবুল্লা আলমিন শেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সালামের সাথেও কথা বলেছেন মেয়েরাজে আল্লাহ পাক বলছেন ফখুজ মা আুতরাং যা তোমাকে দিচ্ছি তা তুমি গ্রহণ করো অর্থাৎ তওরাত ওয়াকুমিনা শাহেরিন এবং যারা শুকুর গুজার তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ পাক এরশাদ করেছেন ওয়া কথাবনা আল্লাহিল আল্লাহমিনঈ মা তফসিল আল্লাই ফাখুজ হা বেকুয়া وامر قومك ياخذوا باحسنها صوريكم دار الفاسقين الله পাক বলছেন وکتبنا له في الالواح موسی علیہ السلامের জন্য আমি ফলকে যেই ফলক আল্লাহ পাক রব্বুল আলামিন تورাত দিয়েছিলেন تورাতের ফলক দোয়া আল্লাহ পাক বলছেন وکتبنا له في الالواح আর আমি موسی علیہ السلامের জন্য ফলকে كل شيء موইজা প্রত্যেকটি ভালো উপদেশ ওয়া তাফসিলা لكل বিশদ আলোচনা যার প্রয়োজন তাদের রয়েছে আহকাম বিধিবিধানের ক্ষেত্রে ফাখুজাহা বেকুয়া এবং আল্লাহাক আদেশ করলেন যে তুমি শক্তভাবে তা ধারণ করো শক্তভাবে ধারণ করো ও আমার কৌমাখাইয়া খুজুবি আহসান ইহা এবং তোমার জাতিকেও আদেশ করো জাতি করে এই সর্বোত্তম বিধানকে তারা মজবুত করে ধারণ করে সাউরিকুম দার আল ফাসকিন তোমাদেরকে ফাসিকদের বাসস্থান এবং তারা কিভাবে ধ্বংস হয়েছে তা শীঘ্রই আমি দেখাবো আল্লাহাকালেলা আল্লাহাক বলছেন যে আমার আয়াত থেকে আমি ফিরিয়ে ওই ওইসব লোকদেরকে অর্থাৎ তাদেরকে ইমান নিয়ে আসার তৌফিক দেবো না সৎ কাজের তৌফিক না তারাকে বারুন আফিল আর যারা পৃথিবীতে অহংকার করবে অন্যায় ভাবে বেগাই তাহলে যাদের অন্তরে অহংকার আছে তাদেরকে আল্লাহ খেদা আদদান করেন না আয়াতেলা ওয়াই্লা বিহা যদি সব রকমের তারা নিদর্শন মজেজা দেখে নেই তবুও তারা ইমান নিয়ে আসবে না সাবিলা ওয়াই আর যদিও তাদেরকে ভালো পদ দেখে দেওয়া হয় তবুও সেই ভালো পথ তারা গ্রহণ করবে না ওয়াই আরও সাবি গায়ে পক্ষান্তরে যদি তাদেরকে খারাপ রাস্তা দেখা হয় রাস্তা দেখায় বদচরিত্রের শিক্ষা দিই ইয়া খেজু তাহলে সেটাই গ্রহণ করবে আজকাল এক সেট মানুষ রয়েছে যাদের প্রকৃতি এমনভাবে বিকৃত হয়েছে যে খারাপ কথা বলেন সেই দিকে ঠিক আছে একটা ইসলামিক অনুষ্ঠান করেন এবং আল্লাহ তার রসুলের কথা বলেন তাতে দশজন বিশজন পঞ্চাশ জন পাওয়া মুশকিল হবে কিন্তু গান বাজানোর ব্যবস্থা করেন সেখানে নোংরা ছায়াছবির ব্যবস্থা থাক সেখানে ভিড়ের শেষ নেই ফ্রিতে ইসলামিক আলোচনা কেউ শোনার জন্য এবং দিন শেখার জন্য আসতে রাজি হয় না কিন্তু পয়সা দিয়ে টিকিট কেনে হারামনংরা বস্তু দেখে এবং শোনে এক শ্রেণীর মানুষরা এ হচ্ছে অধিকাংশ মানব জাতির চরিত্র আল্লাহ বলছেন যা লেখে ব্যান্নম কেজ যাববি আয়াতেনা কারণ এরা আমার আয়াতগুলিকে আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে ওয়াকানু আনহা গা ফেলেন এবং এইসব থেকে তারা চিন্তা চিন্তাভাবনাহীন ছিল আল্লাহা বলছেন বলে আয়াতেনা যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে আমার নিদর্শনকে অস্বীকার করবে অলি কাহিল আখেরা এবং পরকালের সাক্ষাৎকে মিথ্যা মনে করবে যে পরকাল হবে না এইরকমই ওই সব লোকে রাজারা জন্মসূত্রে ইসলাম পেয়েছে কিন্তু কখনও সারা জীবনটা চলে গেল পরকাল বলে চিন্তা হইল না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে কি নিয়ে সাক্ষাৎ করব তার কোনো চিন্তা হল না মহান আল্লাহ এর স্বাদ করেছেন আয়াতেন আেরাতে হবে তা আমি লুম আর যেসব লোকেরা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বিধানকে মানতে রাজি হয়নি ওয়ালেকায়েল আখের আর পরকালে যে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে এবং সেখানে জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে একেও অস্বীকার করেছে হাবেতা আমলম তাদের সমস্ত কাজ কর্ম নিষ্ফল হয়ে যাবে দুনিয়াতে যদি ভালো কাজও করে থাকে তাহলে সেটা কাজে আসবে না কারণ পরকালে বিশ্বাসী নয় সুতরাং পরকালে পাবে কেন কে হালিজুজ্জাউনা ইল্লামা কানুয়া মালুন তাদেরকে তাদের কর্মেরই একমাত্র প্রতিদান দেওয়া হবে রব্বানা দুনিয়া হাসানা ওফিল আখিরত হাসানা ওফিনাযাবার ওসলিল্লা নবা মোহাম্মদ ওলা ওসাহবহি আজমাইন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 देख इन श्रेष्ठत शुक्रवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीछे